আবু বক্কর রদিল্লাহ তু আল্লু তো বর্ণিত আমি নাবী সাল্লাহামকে মেম্বারের উপর বলতে শুনেছি ওই সময় হাসান রদিল্লাহ তু আলাহনু তার পার্শ্ব ছিলেন তিনি একবার উপস্থিত লোকদের দিকে আবার হাসান রদিল্লাহ তু এর দিকে তাকালেন এবং বললেন আমার এ সন্তান হচ্ছে নেতা আল্লাহ তাল্লাহ তার মাধ্যমে বিবাদমান দুদল মুসলমানের মধ্যে সমঝোতা করিয়ে দিবেন